لم يلد ولم يولد ولم يكن له كفوا কুহুন্হদ السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتبكل عليه ونصني عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له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 وما انت بمسمع من في القبور يقول عز من قائل انك ميت وانهم ميتون عن انس بن مالك الذي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الانبياء احياء في قبورهم يسلون اخرجه ابو يعلى في مسنده সম্মানিত বায়ু বোনেরা শুরুতে অসংখ্য অগণিত শুকর গুজার হচ্ছি যে মহান রাবুলি সেত জাল অত্যন্ত মেহরবানি করে আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ দিনী মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন এই জন্য সুভানা ও তারা সুক্রিয় আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনাদের জানা আছে আমরা একটি গুরুত্বপূর্ণ একাডেমিক বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার আসছিলাম আর সেই বিষয়টি ছিল উসুরুল ইস্তলা ফরাজুল আলমদের কাছে মতারক্য মতপার্থক্যের যেই মূলনীতিগুলো রয়েছে সেগুলোর উপর কথা বলে আসছিলাম ইতিমধ্যে কতগুলো চুল আমরা আলোচনা করেছি কতগুলো মূলনীতি নিয়ে আমরা কথা বলেছি আরো কিছু পয়েন্টে আমাদের আলোচনা রয়ে গিয়েছে এরপর আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে সমস্ত কারণে আসলে আনন্দের মাঝে এই মত পার্থক্য বা এখতারাত তৈরি হয়েছে কিন্তু মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের শুধু দৃষ্টি আকর্ষণ করব এবং আজকের আলোচনার মধ্যেই এটা সীমাবদ্ধ থাকবে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম কথা হচ্ছে যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব একদিক থেকে বিবেচনা করলে খুব প্রয়োজনীয় বিষয় নেই অপ্রয়োজনীয় একটি বিষয় আপনারা প্রশ্ন করতে পারেন যে অপ্রয়োজনীয় বিষয় আমাদের জানার কি লাভ কি করবো জেনে বিষয়টি অপ্রয়োজনীয় হলেও এই বিষয়ে গুরুত্ব মুসলিম উম্মার মধ্যে বড় বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং পদভস্ট হচ্ছে মানুষগুলো বিভিন্ন দিক থেকে মানুষ বিভ্রান্ত হচ্ছে পদভস্ট হচ্ছে কিন্তু মূল কথা যেটি বা মুদ্রা কথা এই বিষয়ের মধ্যে মধ্যে যেটি সেটি হচ্ছে এটি আসলে খুব প্রয়োজনীয় একটি মাস এলাই প্রয়োজনীয় নয় বলছি যেহেতু আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের সাহাবিদের সময় রাসুল উল্লা সাল জীবদশায় এই মাস আলাদা নিয়ে দীর্ঘ কোন আলোচনা হয়নি কারণ যে বিষয় উম্মার জন্য সবচেয়ে প্রয়োজন সেই বিষয়ে উল্লা সাল ইসলাম একবার নয় একাধিকবার আলোচনা করেছেন দলিল রয়েছে কাছে হাদিসের দলিল রয়েছে হয়তো সতর্ক করার বিষয় সতর্ক করেছেন আর সে বিষয়ে কোন নির্দেশ দেওয়া হলে উল্লাস ইসলাম নির্দেশ দিয়েছেন কিন্তু সেটি আলোচিত হয়েছে বারবার একবার দুইবার নয় একাধিকবার আলোচিত হয়েছে এই বিষয়টি সময় মোটেও আলোচনা করেন আবির্ভাব ঘটলো শিয়াদের আবির্ভাব ঘটলো তখন থেকে এই মাছালা নিয়ে কিছু কথা শুরু হয় এবং এই শিয়া সম্প্রদায়ের লোকেরা প্রথমেই তাদের ইমামদেরকে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 দেখা গেল যে মুসলমানদের মধ্যে একদল বিভ্রান্ত হয়ে যাচ্ছে পদভস্ট হয়ে যাচ্ছে এমন একটি অবস্থা তৈরি হয়েছে যদিও খুব প্রয়োজনীয় বাস চালানো কিন্তু তাই এটি দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজন স্পর্শকাতর বিষয়ের জন্য আমরা যে বিষয়টি আলোচনা করব এটি আল্লাহ রাসুল সাল্লাহাম ইসলাম প্রতি ইমান তার ভালোবাসার সাথে সব চালান আবেগের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে অনেক স্পর্শকাত বক্তব্য আপনার যুদ্ধে আসতে পারে এই জন্য খুবই স্পষ্টকাত কথা বলার সময় খেয়াল রাখতে হবে যে সেখানে সতর্কতার বিষয় রয়েছে আদবের বিষয় রয়েছে তারপরে আবার আবেগের সাথে বা অনুভূতির সাথে চেতনার সাথে কোন কারণে যদি সেটি সাংঘষিক হয়ে যায় সেখানে সতর্কতার সাথে অগ্রসর হতে হবে অন্যথায় মানে সহি বক্তব্য দিয়েও আপনি কিন্তু বিপদগ্রস্ত হয়ে যাবেন লোকেরা আপনাকে আপনার উপর অসন্তুষ্ট হবে অথবা আপনাকে মিসগাইড করবে অথবা আপনাকে বধভস্ট হিসেবে আখ্যায়িত করবে এটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় তৃতীয় নম্বর যে পয়েন্ট সেটা হল শুধু স্পর্শকাতর নয় বিতর্কিত দীর্ঘ আলোচ্য এবং বিতর্কিত বিষয় অনেক বিশাল একটা বিতর্কিত বিষয় কারণ এই বিষয় নিয়ে যেহেতু ইসলামের পক্ষ থেকে সুস্পষ্ট কোন বক্তব্য অথবা সাহাবিদের পক্ষ থেকে সুস্পষ্ট কোন বক্তব্য নেই ফলে এটি অনেক দীর্ঘ সমালোচিত বিতর্কিত আলোচিত বিষয়ে দেখা গিয়েছে যে যেহেতু আল্লাহ রসুল সাল্লা ইসলামের হাদিস গুলো আপনারা জানেন যখন হাদিসগুলো বিভিন্ন ফেরকাবন্ধী এবং বিভ্রান্তির মধ্যে মুসলিম উম্মা বিভক্ত হয়ে গেল তখন হাদিসগুলো তাদের কবলে কবলিত হয়ে গেল কিছু হাদিস কবলিত হল শিয়া কবলিতা যেমন ইসলামের ইতিহাসের অধিকাংশ ইতিহাস কিন্তু শিয়া কবলিত কিছু শিয়াদের দ্বারা কবলিত হলো আগ্রাসিত হলো ফলে শিয়ারা এগুলোকে নিজেদের ইচ্ছার সাইজ করে নিয়েছে আবার কিছু কবলিত হলো এর পরবর্তী সময়ে সুফিদের মাধ্যমে সুফিরা যখন এখানে স্থান দখল করে নিল তখন দেখা গেল যে সুফিদের মাধ্যমে আবার হাদিস কবলিত হল ফলে এই হাদিসগুলো একেবারেই খুব সহজে আপনি হাদিসকে মানে সরাসরি গ্রহণ করাটা আপনার জন্য কঠিন বিষয় ততক্ষণ পর্যন্ত আপনি কনফার্ম না হবেন নিশ্চিত না হবেন যে হাদিস পক্ষ থেকে শহীদ সমাবেশ সাব্যস্ত হয়েছে ততক্ষণ পর্যন্ত কঠিন তার কারণ হচ্ছে প্রায় চল্লিশ হাজার হাদিস তৈরি করেছে যেগুলো মানে আহ্বানী রহমতুলের ছাত্র ছিল তাকে জিজ্ঞেস করা হয়েছে আপনি মানে কি করেছেন মানে আপনার হাদিসের ব্যাপারে আপনার কি বক্তব্য 1,000 হাজারের মতো হাদিস নিজে তৈরি করেছি এভাবে যদি আরো দর্শককে জিজ্ঞেস করেন তাহলে অবস্থাটা কি দাঁড়াবে জারি রাখে শুধুমাত্র এক হাজারের উর্ধে হাদিস নিজে তৈরি করেছে বহু তারপরে জল্লা সুবাহ মানে ইসলামকে বিকৃত করে দেন নাই যেহেতু আমরা তাই যেহেতুকারীরা অথবা ওই বিকৃতিকারীরা যারা ইসলামের নামে বিভিন্ন বিকৃতির কাজ করেছে এরা কেউ কিন্তু মানে তারপরেও এইভাবে বিকৃতি করতে পারেনি একদম ও রামাইকাম তাদের চোখ দৃষ্টি শ্রবণ স্মৃতি সব কিছুকে ব্যয় করেছেন আল্লাহ রাসুসাল্লাহ হাদিস হাদিসগুলোকে সংরক্ষণ করার জন্য ফলে দেখা গিয়েছে যে হাদিসগুলো যেগুলো সহি সংরক্ষিত হয়েছে সেগুলো আমাদের কাছে সুন্দরভাবে এসেছে সেগুলোর মধ্যে কোন বিভ্রান্তি ভ্রষ্টতা নেই তাই এই মাছ আলাটি নিয়ে দীর্ঘ বিতর্কিত বিতর্ক রয়েছে আসলে শুরুতে যে মাত্রা কি দেখি এই মাছ আলার মধ্যে ছবিবাদীদের আঁকিই দেখি মাছেলার মধ্যে আর অন্যান্য বিভ্রান্ত বভস্ত যে দল আছে তাদের আঁকি ডাকি এই ক্ষেত্রে এই বিষয়টি স্পষ্ট না হলে আমরা বিভ্রান্তির মধ্যে থেকে যাব তাই এই বিষয়টি বিতর্কিত হলেও আমি মনে করি যে আপনাদের অত্যন্ত জরুরি ভিত্তিতে জানা দরকার তাহলে আপনারা হয়তো মানে সুস্পষ্টভাবে জানতে পারবেন যে এখানে আসলে সঠিক বক্তব্য বা শূন্য অনুসারে যারা রয়েছে আহ জামাতের বক্তব্য কি এ বিষয়টি আপনাদের কাছে আশা করছি যে পয়েন্ট আমি এই মাসালা মোদৃষ্টি আকর্ষণ করব সেটা হল এই যে এই মাসালাটি বলেছি আমি বিতর্কিত বিতর্কিত হলেও মূলত সুনার আলেমদের কাছে কোন যুগে এই মাস নিয়ে কোন ধরনের পরিলক্ষিত হয়নি মূলত দল শিয়া এবং সুফিরা তাই মানে বিতর্ক তৈরি হলেও এই বিতর্ক মূলত অত্যন্ত পরবর্তী সময়ের বিতর্ক মানে যদি আপনি এর রেফারেন্সগুলো দেখেন তাহলে আপনার কাছে স্পষ্ট হবে এটি রাসুল্লাহ সাহাবিদের কাছে অথবা এই মাত্র ইস্তেহার যারা মুস্তাহেদ ছিলেন তাদের কাছেও কোন যুগে বিতর্কিত মাছারা ছিল এটি মানে প্রমাণিত নয় এটি প্রমাণিত নয় তাই যারা এটাকে বিতর্কিত মাছারা হিসেবে মনে করছেন তারা মূলত নিজেরাই বিতর্কিত বক্তব্য নিয়ে এসেছেন পরবর্তী যুগের বিভ্রান্ত বা বনভুষ্ট হয়ে থেকে বঞ্চিত গ্রুপের এই সাথে এই সাথে সম্পৃক্ত করে মূলত বিতর্ক নিয়ে এসেছেন তাহলে এখানে চারটি করলাম। এখন কথা হচ্ছে যে এই মাসালাটা আবার কি অনে যতক্ষণ পর্যন্ত মাসালা সম্পর্কে বললি বিতর্কিত স্পর্শকাতর এই সমস্যা এখন মাসালাটা আসলে কি মাসালাটা আপনাদের সকলেই জানা রয়েছে আমি এখন এখানে একজন জিজ্ঞেসবাই মাসালা সঙ্গে বলতে পারবেন সেটি হচ্ছে আকর্ষণ করছে বুঝতে পেরেছেন এবার তাহলে মাসালাটাও আমাদের কাছে খুবই স্পষ্ট এটা আপনারা সবাই জানেন আমার বিশ্বাস তোমার ইয়ে থেকে তোমার মোবাইল থেকে এখন এই মাস মূলত আমাদের কাছে খুবই পরিচিত সেটি হল এই হায়াত নবী সাল নবী সাল্লা জীবন নিয়ে হায়াত জীবন নবী সাল্লা ইসলামের হায়াত বলতে বলুন যেটাকে বোঝায় বা কমন কনসেপ্টে মানে যেটাকে ইন্ডিকেট করে নির্দেশ করে সেটা হচ্ছে নবী সাল্লা ইসলামের পার্থীব জীবন বুঝতে পেরেছেন কিনা নবী সাল্লা ইসলামের পার্থীব জীবন কারণ হায়াত ব্যক্তির জীবন এটা বুঝায় ব্যক্তির পার্থীব জীবনকে বুঝায় যেমন হায়াত মানে যদি বলা হয় তাকে হায়াত ও সাইফুল্লাহ জীবন বুঝতে পেরেছেন এটা আরবি ভাষায় মূলত পার্থীব জীবনের উপর এই শব্দের ত্লাগ হয় থাকে এই হায়াত শব্দটি কমন ব্যবহার করা হয়ে সাল্লাহামের জীবন ধারার উপর তার ঠিক জীবনের উপর তার জন্ম থেকে আরম্ভ করে তৃণমূর মৃত্যু পর্যন্ত নবী সাল্লাহামের এই মৃত্যু পর্যন্ত পুরা জীবনীর উপর যতগুলো বই রয়েছে এই সমস্ত বইকে মূলত ইসলামের জীবনীর উপর ব্যবহার করা হয় থাকে কিন্তু এখানে তো এই নাম দিয়ে এটা বোঝানো হয়নি হায়াতুল নবী এর নাম দিয়ে এই শিরোনামটি প্রথমে মূলত গোলব এই জন্য গল্প যে এই শিরোনাম দিয়ে হয়নি। দিয়ে বোঝানো হয়েছে যেটা সেটা হল হায়াতুন্নবী বলতে তারা বা যারা এই মানে মেস এলাকা আবিষ্কার করেছে তাদের বক্তব্য হচ্ছে যে হায়াত উন্নবী বলতে বোঝানো হয়ে থাকে নবী সাল্লাহ সাল্লাম কবরের জীবনে জীবিত আছেন এই বক্তব্যকে কিন্তু এই টেক্সট মানে হায়াতুল নবী শব্দ আরবি ভাষায় এটি যদি ব্যবহার করা হয়ে থাকে কিন্তু এটা বুঝায় না কিন্তু উদ্দেশ্য হচ্ছে এটি বুঝতে পেরেছেন এটা যারা হায়াতুর নবী শব্দ ব্যবহার করে এটি বুঝান তাদের বক্তব্য হচ্ছে এই নবী সাল্লাহ আলী সালামের হায়াত এটি দুনিয়া আখরা ধা কবর এই তিনের মধ্যে কোনো পার্থক্য নেই তাদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে সেটা সামনে আলোচনার মধ্যে আসবে তাই তারা কোথায় হায়াতুর নবী নী বলতে সব কিছুকে বুঝান এবং এর মাধ্যমে তারা উদ্দেশ্য করে থাকেন নবী সাল্লাহলী সাল্লাম তার কবরের মধ্যে জীবিত আছেন এবং তারে জীবিত থাকাটাকেই মূলত হায়াতুল নবী বলা হয়ে থাকে তাই আপনি যদি কারোর সাথে আলোচনা করেন বলে যে হায়াতুল নবী বলতে কি বুঝেন তিনি কিন্তু এটা বুঝবেন না নবীর জীবন বুঝবেন না তিনি বুঝবেন যেটা সেটা হচ্ছে যে মধ্যে নবীল নবী সাল্লাহ ইসলাম কবের মধ্যে জীবিত আছেন এটা তিনি বুঝেন বা বুঝেন কিন্তু আসলে মানে যে শব্দ দেওয়া হয়েছে যে শব্দটা আছে এই শব্দটা কোন অনারব অথবা কোনো এমন ব্যক্তি যে এটাকে আবিষ্কার করেছেন তিনি হয়তো বিষয়টি উপলব্ধি করতে পারেন নাই ফলে এই মানে শব্দগত বা ভুল আছে শব্দগত ভুল হলেও কিন্তু মানে বিষয়টি উদ্দেশ্য স্পষ্ট উদ্দেশ্য বুঝা যাচ্ছে যে উদ্দেশ্যটা কি এখানে আমরা দ্বিতীয় যে পয়েন্টটি আলোচনা করব সেটা হচ্ছে এই নবী সাল্লা উলি সাল্লা হায়াতের বিষয় নিয়ে আমাদেরকে প্রথমে যে পয়েন্টগুলো খুব গুরুত্ব সহকারে জানতে হবে সেটা এই নবী সাল্লাহ উলী ইসলামের পার্থিব জীবন কবলের জীবন এবং আখেয়াতের জীবন এই তিনটি জীবনই নবী সাল্লা সাল্লামের সম্পূর্ণ আলাদা যেমনি ভাবে নবী সাল্লাহ সাল্লামের পরবর্তী অর্থাৎ নবী সাল্লা সাহাবি থেকে আরম্ভ করে গোটা উম্মাতের জীবনও ঠিক বার্থিক জীবন বার্জাকি জীবন বা কবরের জীবন এবং আখেয়াতের জীবন তিনটি জীবনই সম্পূর্ণ আলাদা তিনটি জীবন সম্পূর্ণ আলাদা এই মাস আলাটি আমরা বেশি প্রয়োজন মনে করছি যে দেখা যাচ্ছে যে বর্তমানে আমাদের মধ্যে কিছু ভাই বিশেষ করে যদি স্পষ্ট করে বলতে হয় তাহলে সেটা হল দেবন্দি উলামায়কের মধ্যে একদল লোক একদল বন্ধু এটা মনে করেন যে রসুল সাল্লাহ সাল্লামের হায়াতনী এই মাস আলা নিয়ে আহলুসিনত জামাতের মধ্যে মত পার্থক্য রয়েছে বিভেদ রয়েছে অথবা এই ব্যাপারে রসুল ইসলামের হাদিসের মধ্যে অথবা মানে মত পার্থক্য বা বিভেদ রয়েছে এটি একেবারেই তৈরি করা কথা বা একেবারেই অসত্য বিভ্রান্ত কথা আমি স্পষ্ট করে বলেছি যে এই মাস নিয়েই মূলত আল্লা রাসুল সাল্লা ইসলামের সাহাবিদের কাছে কোন ধরনের বিরোধ ছিল না কোন ধরনের এই নিয়ে আলোচনাই ছিল না এখন। দ্বিতীয় যে পয়েন্টটি আমি আলোচনা করব সেটা হচ্ছে নসর উল্লাহ সাল্লাহ্লামের হায়াতুর নবী মাস আলার মধ্যে প্রথম পয়েন্ট হল প্রত্যেকটি ফেক হিমাস আলার মধ্যে এটি কিন্তু মানে যারা ফেকুল ইসলামের উপর যাদের মানে বরা রয়েছে তারা জানবেন সেটা হল এই প্রত্যেকটি ফেখ হিমাস আলার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে তাহারির মাহাল্লি নিজা কোন মাস আলার বা পয়েন্টের মধ্যে ফ রয়েছে অন্যথায় একতলাফ না থাকলে সেখানে মতানক্য মতো বিরোধের কোন প্রয়োজন নেই যদি আমার সাথে আপনার সাথে দ্বিমত নেই তাহলে তো আপনি যে কথা বলছেন আমি আকিদাস একই বক্তব্য সেটা আজ দ্বিমত্ত নেই দ্বিমত না থাকলে সেখানে আলোচনা প্রয়োজন সেখানে একই কথা কিন্তু তাহার বাহলেনি যা এটি খুবই ইম্পর্টেন্ট আপনি কোন পয়েন্টে আপনার সাথে বিরোধ তৈরি হয়েছে কোন পয়েন্টের মধ্যে মতবেদ আপনার সাথে মত পার্থক্য রয়েছে সে পয়েন্ট যদি সেই পয়েন্ট বের না হয় তাহলে কেয়ামত করা হবে সত্যিকার কোন রেজাল্টে আমরা বুঝতে পারবো না এবং সেখানে মিস্টেক হবে এটি যে যিনি বুঝছেন যিনি বুঝেন নাই দুজনই সমান হয়ে যাবে আলম এবং জাহেল কি হয়ে যাবে সমান হয়ে যাবে বুঝতে পেরেছেন বাহলি এই পয়েন্টের মধ্যে মূলত সত্যিকার কোথায় আমার মতপ্রাপ্ত করেছে সেটা আমাদের বেকত্ব আসলে আমরা এই মাস আলার মধ্যে যাই এই পয়েন্টে প্রথমে আলোচনা করি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মাহলুলা প্রথমে নির্ধারণ করে নেয়া যে কোন মাস আলার মধ্যে আসলে বিরোধ হয়েছে যদি বিরোধ না থাকে তাহলে কোন অসুবিধা নেই প্রথম এখানে একটি পয়েন্টে সমস্ত ওলামায়াম ওক্ষমত হয়েছে শুধুমাত্র দীদের একটি দল এবং বেরলভিদের একটি দল আবার দেবন্দীকরামের মধ্যেও একটি দল এই মাসে আলাম মত পোষণ করেছে আর বাকি উম্মার সমস্ত ওলামা একরাম প্রায় একমত হয়েছে সেটা হচ্ছে যে রসুল্লাহ সাল্লা মৃত্যু হয়েছে একাধিক আয়াতে নির্দেশনা এবং রাসুল্লাহ সাল্লা হাদিসের একাধিক হাদিসের সরাসি বক্তব্যের মাধ্যমে প্রায় প্রায় মানে সকল উম্মতেই বলা যেতে পারে এই মতকে পৌঁছেছে যে রাসুল্লাহ সাল্লা মৃত্যু হয়েছে রাসুল উল্লাহ সাল্লা ইসলামের দুনিয়া থেকে তার মৃত্যু হয়েছে শুধু সুফিদের একদল ভৈরবী গুরুবের এক দল আবার দেওয়ারও কিছু সংখ্যক সবাই না তাদের আকিদা হচ্ছে এই রসুল্লাহ সালামের মৃত্যু হয়নি রসল উল্লাহমে কি হয়নি মৃত্যু হয়নি দেবন্দের মধ্যে অনেকেই বিলবি এই কথা বলে থাকেন যে রসুলের মৃত্যু হয়নি এই জন্য সাহাবিরা রসুল্লাহ সালসমে যাহাজাই পড়েনি তাদের একটা প্রথম দলিল তারা একটা দলিল হিসেবে পেশ করে থাকে যেহেতু রসুল্লাহ সালামের মৃত্যু হয়নি সেহেতু রসুল্লাহ জানাজা হয়নি কোন উত্তর তাদের কাছে নেই রসুল্লাহ সাল্লাহামকে জীবিত অবস্থায় তার সাহাবিরা কি কবরে নিয়ে মানে তার কবরের মধ্যে দাফন করে দিয়ে এসেছেন এখানে কোন উত্তর তাদের কাছে নেই বিবর্তনবাদের মত বক্তব্য কারণ এই গ্রহণ করা হয়েছে। সুফিবাদটা হিন্দুজম থেকে গ্রহণ করা হিন্দুজমের যত বক্তব্য রয়েছে সুফিজমের বক্তব্যগুলো সেই সেখান থেকে মূলত কপি করা হয়েছে পেস্ট করা হয়েছে এখানে এনে সেখান থেকে সুফিজম থেকে আনা হয়েছে কিছুটা শুধুমাত্র মানে জায়গায় জায়গায় খতনা করিয়ে দিয়েছে আর কি বুঝতে পেরেছেন কিনা আর বাকি পুরা জিনিসটাই ঠিক রেখে দিয়েছে ব্যাপারটা এমন ঘটেছে ফলে যেটা হয়েছে সেটা ওই সেখান থেকেই মূলত এটা নিয়ে এসেছে ফলে আপনি দেখতে পাবেন আমরা যখন মৃত্যুর কথা বলি তখন আমাদের সমাজের মধ্যে মৃত্যু বলা হয়েছে বলে না ওই লোকটি ইন্তেকাল হয়েছে মৃত্যু ইন্তেকাল নয় পারিবাসিক দিক থেকে মানে কোন একটা স্থান থেকে আরেক স্থানে কি হওয়া স্থানান্তরিত হওয়া বুঝতে পেরেছেন বিনা কিন্তু মৃত্যু আসলেই সত্যিকার অর্থে ইন্তেকাল নয় তারপরেও দেখবেন যে লোকেরা এই পরিভাষা ব্যবহার করে থাকে কেন একটি মাত্র কারণে সেটা হচ্ছে মূলত ওই যে ওখান থেকে যে কনসেপ্টটা এসেছে ওই ধারণাটাকে সুফি ইজম থেকে যে বক্তব্যটুকু এসেছে ওই বক্তব্যটাকে স্টাবলিশ করে দিয়েছে এখানে দেখবেন যে লোকটি আমাদের এতেকাল হয়েছে ইন্ডার ইন্ডাই ইন্ডা ইলি দেখতে পাবেন তা ব্যাপকভাবে আপনারা জানেন আমি যেটি বলতেছিলাম সেটা হল এই এই বক্তব্যের সাথে ঐক্যমত পোষণ করেছে হানাফি মাধাবের কিছু সংখ্যক আলেম বক্তব্য হচ্ছে এই যে রসুল হতো তাহলে রসুল ইস্ত্রীদের বিয়ে করার যুক্তি আপনি হানাবি মধহাপের নির্ভরযোগ্য কিতাবগুলোর মধ্যে একটি হচ্ছে মারাকিউল ফালাহ মারাকিউল ফালাহের শাহের মধ্যে দেখতে পাবেন একেবারে স্পষ্ট করে একথা উল্লেখ করা হয়েছে যে রসুল্লাহ সাল্লা স্ত্রীদেরকে বিয়ে করা যাবে না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 একদল লোক আমি কথা বলছি যে সবাই সামনে আমরা বলব একদম লোকের বাস্তব কথা বা সত্য কথা হচ্ছে এই আল্লাহ রাসুল সাল্লা উলিয়াল্লামের হয়েছে এটি যেমনি ভাবে গোটা উন্মদী মোহাম্মদী সাল্লা উলিউসাল্লামের সাক্ষ্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে म वाले कबर मध्य बस आवर कष्ट क्या अपनी किन्न्य कष्ट हिना एक उम्मते महम्मदी क्यों आज के दिन परमाण कर प्रमाणित होनी বুঝা গেল যে উহ মাহমদির মানে এই মাসে মধ্যে ঐক্যমত হয়ে গিয়েছে রাসুল উল্লা সাল্লামের কাছে কেউ কথা বলেন নেই তেমনি ভাবে আল্লাহ রাসুল হাদিসের সংকলন যখন শুরু হলো খুব ভালো করে বুঝেন এই হাদিসের মধ্যে জীবনে শুরু হল আল্লাহ রাসুল সাল্লাহ্লামের সমস্ত মহাদেসীনরা এমনকি আল্লাহ সাহাবিরা সবাই জীবিত যারা ছিলেন এরা কেউ একদিনের জন্য রসুলের কাছে আপনি কি এটা বলছেন কি বলেন নাই এটাকে কনফার্ম করার জন্য আল্লাহ রাসুল সাল্লাহ কাছে একবারের জন্য কেউ এসেছেন এর কোন দলিল বা প্রমাণ নেই এত উন্মাতের এত বিশাল বিশাল জ্ঞানীরা এত এতলাফ হল এরপরে আবু জাফর তবারি রহমতুল্লাহ পর্যন্ত যত মুস্তাহিদিন গেছেন যত আইম ইস্তিহাস গেছেন কেউ কোনদিন কোন মাস আলার ব্যাপারে এই ডিফিকাল্টি মানে এই জটিলতা সমাধানটা আপনি দিয়ে দেন তাহলে বোঝা গেল এটি মানে পরবর্তী সময়ে আদর্শিকেননি আচ্ছা যাক এটা হয়তো গেলেন বললেন সুসরাচমের কাছে যান নাই বিশাল বিশাল ফেতনা হল ফেতনা তো হারত হারাতো ওয়াকিবের যেখানে চিত্রার নারীদেরকে দর্শন করা হলো হত্যা করা হলো আল্লাহ রাসুল্লাহের ঘটনা আল্লাহ কেউ তো গিয়ে বলল না যে এটা সুলসালিসাম আপনি একটু ঠেকান না এটা তো বিশাল সমস্যা হয়ে যাচ্ছে আমাদের এ ধরনের কোন ঘটনা কেউ করে। তাহলে এটি উন্মাতের দ্বিতীয় কোন মানে বিতর্কিত বিষয় না কি যেটি বললাম রাসুল সাল্লাহমে যারা সবচেয়ে বেশি ভালোবাসতেন তারা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলী সালামের সাহাবিরা করসন ধরে যতই আমরা উন্মতের লোকগুলো এই দাবি করি বা এই বক্তব্য দেই যে রাসুল সালের ভালোবাসা আমাদের মধ্যে বিশ্বাস করার সামান্যকে ভালোবাসলেন তারা কিভাবে আল্লাহ রাসুল সাল্লাহলী সাল্লামকে জীবিত অবস্থায় তার দাফন কাফন করে গোসল দিয়ে মাটির নিচে তাকে দাফন করে আসলেন এটি বাস্তবতার একেবারেই একেবারে পরিপন্থী বক্তব্য এটি বিবেক বিবরচিত বক্তব্য সুতরাং এই কথা বলার সামান্যতম সুযোগ নয় যে রাসুল উল্লা কাল হয়নি এবার দলিলের মাধ্যমে যদি সাব্যস্ত হয়েছে রাসুল্লাহ সাল্লা উলী সাল্লামের হাদিসের মাধ্যমে স্পষ্টভাবে সাব্যস্ত হয়েছে আল্লাহ রাসুল সাল্লা উলী সাল্লামকে মৃত্যুর আগে ইখতিয়ার দেয়া হয়েছে মৃত্যু এবং জীবন এটি নবী এবং রসুলদেরকে মৃত্যু এবং জীবনের মাঝে ইখতিয়ার দেওয়ার বিষয়টি রসুল্লাহ সাল্লাহামের সই হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে এটি আল্লাহ পক্ষ থেকে নবী এবং রসুলদের প্রতি একটা সম্মান কিন্তু আল্লাহর পক্ষ থেকে বেরিত এক লক্ষ চব্বিশ হাজার মধ্যে আল্লাহ আল্লাহ রাফিক আল্লাহ সর্বোচ্চ বন্ধু যিনি তার সাথে আমি মিলতে চাই তার কাছে তাকে আমি প্রাধান্য দিচ্ছি তার কাছে যেতে চাই একেবারে সই হাদিস দ্বারা সাব্যস্ত মৃত্যুর শেষ সায়ন শেষ মুহূর্তে আইসার পর একটা পানির পাত্র ছিল পানির পেয়ারা থেকে রসুল সাল্লাহ ইসলাম হাত দিয়ে পানি উঠালেন মুখের মধ্যে দিলেন মুখ বিজি রসুল ইন্দাল তাহলে যারা আজকে এই ডাহা মিথ্যা কথা বলছে যার সাল্লাহ মৃত্যু হয়নি একেবারে অবাঞ্ছিত বক্তব্য হ্যাঁ কথা সত্য কোরআনে করি রসুলা আপনার কি মনে করেন রসুল মৃত্যুর পরে কি কোরআন অবতীর্ণ হয়েছে কিরা কোরআন তো অবতীর্ণ হয়েছে রসুলের উপর রেসুলসাল্লাহম মৃত্যু হয়ে গেছে এরপরে কোরআন তো অবতীর্ণ হয়নি সুতরাং কোরআনের মধ্যে এই বক্তব্য কোন কথাই নেই তবে কোরআন করিম একটি মূল নির্দেশনা দিয়েছেন বিশ্ব সম্পর্কে স্পষ্ট বক্তব্য আল্লাহ সুবান ও তারা স্পষ্ট করে দিয়েছেন প্রত্যেকটি নবস অবশ্যই মৃত্যুর স্বাদ সাধন করতে হবে মৃত্যুর মুখোমুখি না হয়ে কোন ভাবেই বাছার করে সুযোগ নেই যে মৃত্যু থেকে তোমরা চেষ্টা করছি মৃত্যু তোমাদের পাবেই যেখানেই থাকো না কেন ওলা বুরু জিম্মু সৈয়াদা যদিও তোমরা সে উচ্চ পাচীরে খুব প্রটেক্টেড ভাবে একেবারে সংরক্ষিত কোন মানে দুর্গের মধ্যে তোমরা অবস্থান নাও না কেন কিন্তু তোমাদের মন্তব্য অবশ্যই तुम्हारे पुस्तक से प्रथिव जीवन शेष गृत्यु मृत्यु नहीं दिए सुन दिए अवश्य अपनी मृत्युबरण कर दरकार आवार दरकार नहीं বক্তব্যের উপরে যদি কোন ব্যক্তির কাছে অস্পষ্ট থেকে যায় আমি মনে করবো যে সে সত্যিকার অর্থেতার কারণে মানে নিজেকে কি করতেছেন এই নিয়ে যাচ্ছেন এরপরে আরেকটি আয়তের মধ্যে বই কিছুই রসুল তার আগে অনেক রসুল অতিক্রম করে গেছেন তিনি যদি মৃত্যুবরণ করেন আও অথবা তার তিনি নিহত হন তাকে হত্যা করা হয় ইনকালিক আবার তোমাদের পিছিয়ে পশ্চাদের দিকে ফিরে যাবে পেছনের দিকে ফিরে যাবে যে বাপ দাদার দিন তোমরা অনুসরণ করতে ছেলে সেদিকে ফিরে যাবে এটি হতে পারে। উনুক্ত আয়াতের মতো স্পষ্ট করলেন। ওয়া মা জাআলনা لبশার মিন ক্বাবলিক আলখুলদ। যে আপনার পূর্বে কোনো মানুষের তারা প্রায় ষাটটি আয়তের মধ্যে স্পষ্ট বা ইঙ্গিতের মাধ্যমে আল্লাহ রা সুলসালসাল্লাম সহ গোটা মানব গোষ্ঠী অথবা গোটা প্রাণী জগতের মৃত্যুর ব্যাপারে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যেটি মূলনীতি যেখানে আর স্পষ্ট করার জন্য কোন প্রয়োজন নেই এই মূলনীতির মাধ্যমে মূলত আমরা স্পষ্ট হয়েছে যে আল্লাহ রাসুসাল্লাহ আলী ইসলামের মৃত্যু হয়েছি এটি হল প্রথম পয়েন্ট এই মাস সালার মধ্যে তাই এটাকে আমি এভাবে বলতে পারি প্রায় উন্নতের সকল ব্যক্তি। বা সমস্ত ওলামাই কেমন ঐক্য মতে সাব্যস্ত যে আল্লাহ রসুল সালামের মৃত্যু হয়েছে আল্লাহ রসুল সালাম যে রসুল্লাহ সাল্লা সাল্লামের মৃত্যুর পর রসুল্লাহ সাল্লা তার এই মৃত্যুর পরে তিনি আখরাতের যে জীবন যেটাকে বলা হয়েছে শেষ দিবস বলা হয়েছে সেই শেষ দিবসের যে জীবন রয়েছে এই জীবনে এখন রসুল্লাহ সাল্লাম সহ কোনো নবী এবং রসুলগণ এই জীবনে জাননি বা এই জীবন শুরু করেননি এই মাস আল্লাহর ব্যাপারে ওই সমস্ত ওল্ামা কে আমার হয়েছে কারণ আখরাতের জীবন এখন আল্লাহ সুবাহ কারোর জন্য শুরু করেননি তাই রসুল্লাহ সাল্লাহ আখের যেটা বলা হয়ে থাকে পুনরুত্থানের পরে যে জীবন শুরু হবে এই জীবন না কোন নবীর সুতরাং আদম আলী হিসায়তলাম থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত যদি মখলুকাতের মৃত্যু হয়েছে যাদের মানে মৃত্যু এসে গিয়েছে এরা সবাই মূলত বার্জাকের মধ্যে রয়েছে এরা কেউ আখেরাতের জীবনে এখনো পরনীত হয়নি হচ্ছে মূলত মা দুনিয়া আখেরা দুনিয়া এবং আখেরাতের মাঝখানে একটি অন্তরালের মতো। একটি আড়ালের ইলা মধ্যে আল্লাহ সুবাহ বলছেন যে তাদের পেছনে রয়ে গিয়েছে এটার নাম দিয়েছেন বার হল আড়াল অন্তরাল বলা হয়েছে বার্জাক কেরাম বলেছেন যেহেতু এটি দুনিয়ার জীবনও নয় আর এখানে আপনি এখানে যাওয়ার পরে দুনিয়ার জীবনে আর আসার কোন সুযোগ নেই দুনিয়ার জীবনে আর কোনদিন আসতে পারবেন না বা দুনিয়ার যাপন করে আপনার জন্য আর কোনদিন সুযোগ হবে না তাই এটাকে বার্জাক বলা হয়েছে এবার আসুন এটি আখেরা তো নয় যেহেতু আখরাতের জীবন আপনি এখনো পদার্পণ করেননি কারণ আখরাতের জীবন আপনার জন্য একটা ভিন্ন জীবন যেটি আপনার শুরু হবে পুনরুত্থানের পর থেকে আরম্ভ করে তাই এই বর্জাক্ষী জীবনটা এটি আখরাতের অংশও নয় তবে দুনিয়ার অংশও নয় তবে এটি আখেরাতের শুরু একটা স্টেপ যে স্টেপ থেকে আপনি আখড়াতের দিয়ে গন্তব্যের দিকে আখেরাতের দিকে দাবিত করছেন ويقولون عثمان بن عفا رضي الله خطانا جل رسول الله صلعتا بلتن القبر اول منزل من منازل الاخرة قبر خدشة اخرى شربتن منزل كنتو اده اخرى جيبون نور اخرى جيبون شئ جيبون اي كان شروع غيني اده اخرى مطم منزل اي منزل اي افاق كي قدتو بي كي سدين تمتو بي كسدين ابتاك تمتو بي قدو دين فرجنو تمبين يا ويلتنا منبعتنا منمرقدنا هذا যে এই যতদিন পর্যন্ত আপনার ইসরাফির আলীতাম প্রথম এবং দ্বিতীয় সিংগাই ফু যতদিন পর্যন্ত না দিবেন ততদিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে ততদিন পর্যন্ত আপনার জন্য এখানে তাই কোন মানুষ মখলুকাতের মধ্যে কেউ যাদের মৃত্যু হয়েছে যাদের কি হয়েছে মৃত্যু হয়েছে মখলুকাতের মধ্যে কেউ আছেন শুধু যে দুইজন এর একজনের ব্যাপারে স্পষ্ট আর একজনের ব্যাপারে একতলাফ রয়েছে ইজিসের ব্যাপারে একতলাফ রয়েছে আর ব্যাপারে ঐক্যমন্ত্রী তিন নম্বর যে মাস আল্লাহটি সেটি হল এই দুনিয়ার জীবন আর বার্জাখী জীবন দুনিয়ার হায়াত আর বার্জাখী জীবনের যে হায়াত আর আখেরাতের হায়াত এই তিনটি হায়াতের ব্যাপারে সমস্ত ওলামায় ঐক্যমত সাব্যস্ত হয়েছে যে তিনটি হায়াতের হাকিকত বা বাস্তবতা ভিন্ন এটি একটি আরেকটির সাথে সামঞ্জস্যপূর্ণ নয় দুনিয়ার জীবনের উপরে কেজ করে আখেরাতের জীবনকে ক্যাজ করবেন भित्तीहीन क्या मान अग्रहण्य क्या दुनिया जीवन अपनी बार जीवन के कमर जिंदगी क्या करें क्या गलत हो कारण दुनिया जीवन साथ ही कैया कर सामान्यतम सूझ नहीं तीन जीवन ही बिंदु এবং এই মাসা আলার মধ্যে কেউ পোষণ করেছে আমার জানা নেই আল্লাহ যদি কেউ মানে প্রবৃত্তি দায়িত্ব হয়ে এই যুগে এসে দিমত পোষণ করে থাকেন আমি বলতে পারবো না তবে তৃতীয় যে মাসালাটি আলোচনা চলতি যে মাসালাটি আলোচনা করবো এই পয়েন্টের মধ্যে তাহার মাহালুরে যায় মধ্যে মানে এই মাসাল আল্লাহ মধ্যে ইখতলাফের পয়েন্টটি বের করার জন্য সেটি হল সমস্ত ওলামায় কেরাম রোগ্যমতে সাব্যস্ত হয়েছে দুনিয়ার জীবন আর বার্জাখী জীবন এক নয় বার্জাকি জীবন দুনিয়ার যে হায়াত কারণ আপনার এই হায়াতটি হচ্ছে এখানে আপনি সবকিছু সরাসরি আপনার শরীর যেভাবে চাচ্ছে আপনার পা যেভাবে চাচ্ছে পা চলতে পারলে আপনি নিয়ে চলে যাচ্ছেন কোথায় সিনেমা হলে অথবা অন্য কোথাও অথবা মসজিদে ঠিক না ইচ্ছা মতো আপনি এই ধরনের জিন্দিক আপনি যেভাবে খুশি সেভাবে চলতেছেন সেভাবে যাচ্ছেন দুনিয়ার জীবনের সাথে বারজাখি জিন্দিগিকে কেউ একই পর্যায়ে পার্থিব জীবনের এই পর্যায়ে কেউ ধারণা করেছেন অথবা কেউ বলেছেন এটি কোথাও প্রমাণিত তাহলে এরপরের মাস চালা হচ্ছে বার্জাহী জীবন আর দুনিয়ার জীবন দুটির হাকিকত এটা হয়তো আমি এখানে আলোচনা করেছি না কোথাও আলোচনা করেছি আমার জানা নেই দুনিয়ার প্রার্থী জীবনের হাকিকত হচ্ছে এই পার্থিব জীবনে রুহ বা নক্স কে পরিচালিত করে মানবাধ্য হক মানুষের দেহ দ্বারা পরিচালিত হয় ফলে এই দেহের অধীনস্থ হয়ে রুহ পরিচালিত হচ্ছে আপনি কোথাও গেছেন আপনিও যাবেন আপনার রুহ যাবে দুইটাই কিন্তু আপনার যে বডিটা এটাই হচ্ছে মূলত আপনার দেহ এটাই হচ্ছে আপনার রুহ এর পুরাটাই রুখ এর মধ্যে অন্তর্ভুক্ত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 এটি দেহের জৈবিক যে চাহিদা আছে সকল প্রকার চাহিদা মানে পূরণ করতে হবে যেটাই খান কিন্তু এগুলো থেকে নিতে হবে সব এখানকার প্রোডাক্ট নিতে হবে বুঝতে পেরেছে কিনা এগুলো আসমান থেকে আপনার জন্য প্রোডাক্ট পাঠাচ্ছে ব্যাপারটা পাঠাচ্ছে সবগুলো প্রোডাক্ট কোথায় এখানেই হচ্ছে এখানেই আপনি কি করবেন এগুলো সবগুলো উৎপাদিত হবে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 হাকিকত সম্পর্কে আজাবের কথা এসেছে কবরের ফেতনার কথা এসেছে কবরের আমাদের জন্য আল্লাহ সুবাহ তারা বরাদ্দ করেছেন সেগুলো কথা এসেছে ঠিক আছে কিন্তু এই জিন্দিগির হাঁকেই করতে কি এখানে আপনাকে কি আলু ডাল খেতে দিবে না কোরমা পোড়াও খেতে দিবে না আরো কোনো উন্নত মান খাবার দিবে কিছুই এখানে কি হয়নি সেভাবে এইভাবে আসেনি বরং বেড়া আসবে বেদিয়াল তাল্লিশের মধ্যে সাল্লাহ ইসলাম যেটা ইঙ্গিত দিয়েছেন সেটা হচ্ছে সে ফেতনায় যে ব্যক্তি উত্তীর্ণ হতে পেরেছে তার সম্পর্কে বলা হবে যে জান্নাতের দিকে একটা সুরঙ্গ করে দাও আফরিন ফেরে আসির জেন্না জান্নাতের যে বিছানা আছে সে বিছানা তার জন্য বিছিয়ে দাও যে নাতের যে সমস্ত নামত আছে তাকে সেগুলো এবং সেখানে ঘুমিয়ে যাবে এই সাল্লাহ সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন যেহেতু এর প্রত্যেকটি অংশ মুগাইয়াবাতের সাথে অথবা গাইবের সাথে সম্পৃক্ত এর বাইরে একটি বিষয় ক্লাস করা যায়নি কারণ ক্লাস করি আপনি কিভাবে বলবেন যে মনে হয় এরকম এরকম হতে পারে মনে হয় খাবারটা লাল হতে পারে আবার একদম জানা লাল কেন হবে সে হতে পারে কি সেই ভিত্তিতে বলবেন এটি আন্দাজ অনুমানের বিষয় নয় এটি ধারণার বিষয় নয় রসুল্লাহ সাল্লা সম্পর্কে যতটুকু হবে বুঝতে পেরেছেন কিনা ততটুকুই আমাদেরকে মেনে নিতে হবে আসুন এখানে রসুল্লাহ সাল্লা সাল্লাম এত বিস্তর এত দীর্ঘ এই হায়াতের আসবেন এদিকে আসেন এদিকে এত বিস্তারিত কোন তথ্য এই বিষয় সম্পর্কে দেননি যেহেতু এই বিষয়ে এত তথ্য আপনার আমার জানা দরকার নেই কারণ আপনি যখন সেখানে উপনীত হবেন এই জিন্দগিতে যখন আপনি উপস্থিত হবেন তখন আপনার কাছে স্পষ্ট হবে আপনি এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে। কিন্তু আপনার দুনিয়ার জীবনের জন্য তাই বার্জা জিন্দিগিকে বা বার্জাখের যে হায়াত রয়েছে এই হায়াতকে দুনিয়ার হায়াতের সাথে কেয়াজ করা পার্থিব জীবনের সাথে কেয়াজ করা এটি একেবারেই গলত বিষয় এটি আদু সন্ন্যার অনুসারে কোনো আলেন যুগে করেছেন এর কোন সম্পৃক্ত বিষয় এটা কেউ দেখে নেই তাই এখানে কোনো ক্যাস চলবে না আর কেয়াস কিভাবে হতে পারে দুনিয়ার ক্যাস পর্যন্ত অনেক সময় শু সুশুদ্ধ হচ্ছে না আপনি যদি দুনিয়ার বিষয় নিয়ে কেয়াস করেন ঠিক না আন্দাজ অনুমান করেন তাহলে শুদ্ধ হয় কিনা সবকিছু আপনার কি মানে সব শুদ্ধ হয়েছে প্রত্যেকটি ক্যাস শুদ্ধ হয় না কখনো শুদ্ধ হয় কখনো ভুল হয়ে যায় আর সেটা যদি আপনি এমন বিষয় সম্পর্কে যেটি গায়বের সাথে সম্পৃক্ত এটি আদৌ শুদ্ধ হওয়ার কোন সম্ভাবনা নেই যেহেতু গায়বের বিষয়গুলো আল্লাহ সাল্লাম থেকে যেভাবে আমরা পেয়েছি এর অতিরিক্ত আন্দাজ অনুমান ওর বক্তব্য দেওয়া কোন অবস্থায় শুদ্ধ নয় আসুন এটি আমরা চার নম্বর যে পয়েন্টটি বললাম বার্জাখী জীবনের ব্যাপারে সমস্ত ওলামাইকার ঐক্য মতে এটি সাব্যস্ত হয়েছে যে দুনিয়ার জীবনখি জীবন মূলত এক নয় কেউ লাভ করেছে আরেকটি মাস আলায় আসল সেটি হল এটি মুজমালাই মাস প্রায় প্রায় মুজমালাই মাস আলা প্রায় সমস্ত ওলামাইকার আমার ঐক্যমত সাব্যস্ত হয়েছে সেটা হলো এই আর সাধারণ মুমিন ইমানদার ব্যক্তি তাদের জিন্দগি রয়েছে এই জিন্দগি এর মধ্যে এটি কি দুনিয়ার জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণী জীবন কিন্তু দুনিয়ার সমস্ত কিতাবের মধ্যে সমস্ত ওলামায় রক্ষ মতে তাদের মৃত্যু হয়েছে এটা সাব্যস্ত হয়েছে না এদের মৃত্যু হয়ে এ কথা দুনিয়ার কেও বলে তাহলে الله تعالى ميتبوض درشد كل الان كانوا على ذلك الاشترين ميتوهز ولا تقول لمن يقتل في سبيل الله يا أموات بل أحياء ولكن لا تشعرون إذا كنتو أكشادر أكتوه به بل أحياء ولكن لا تشعرون إذا كنتو كو بإمبورتنت لديكو تهي أبنى تمر بولونه ولا تقول لمن يقتل في سبيل الله جاء الله بس تشهده مع جائب تطرقين ميتو بولونه তাদের এই মৃত্যুকে আল্লাহ সবান হবে তারা যে মৃত্যু রয়েছে এই মৃত্যুর সাথে স্বাভাবিক ভাবে যে মৃত্যু যায় এই মৃত্যুর সাথে উন্মতের জন্য এই সাক্ষ্য দিয়ে গেছেন যে আল্লাহ রাবুল আলমের তৌহিদের জন্য নিজের জীবন দেওয়া হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ উত্তম কাজ এজন্য তারা শহীদ বুঝতে পেরেছেন না ফলে তাদের এই মৃত্যুকে দুনিয়ার এই আমার মতো আরেকজনের মতো এবং এরা সবাই কিন্তু বার্সাক্ষী জীবনের মধ্যে রয়েছে মানে তাহলে মৃত্যু না হলে এরা কোথায় এখন আপনি এটা বলবেন যে এরা কিন্তু এদেরকে মৃত বলতে নিষেধ করেছেন এই আয়াত থেকে এই ইস্তেম্বাত কোন আয়ালেম কোনো যুগে করেন নাই সুনার অনুসারীদের মধ্যে কেউ এ বলেন নাই যে আয়াত দিয়ে বোঝানো হয়েছে যে এদের মৃত্যু হয় নাই মানুষ যেভাবে তোমরা মৃত্যু মৃত ধারণা করে থাকো তাদের স্ট্যাটাস তাদের মর্যাদা আর এরা যারা আল্লাহ রাস্তায় জীবন দিয়ে মৃত্যুবরণ করেছে তাদের মর্যাদা সমান সমান নয় তাদের মৃত্যুটা আল্লাহ তার কাছে অন্য বিষয়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 আপনার এখন যেহেতু না তোমরা তোমাদের উপলব্ধির বাইরে এই জীবন তোমাদের উপলব্ধির বাইরে একটি জীবন অন্য এত মধ্যে যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে এই ধারণা এই আয়াতের মধ্যে বিভ্রান্ত একদম লোক এআসির করতেছে ইউর জাকুনের মধ্যে তাদেরকে খাবার দাবার দেয়া হয় প্রত্যেকে বেরেন আপনি সাধ্য কথা আল্লাহ সবানবাদ তারা স্পষ্ট করে দিয়েছেন কিন্তু এই রিজিকটা কি আপনি যখন কেয়াজ করতেছেন করেন কেয়াজ করে বুঝাই দেন আবার খেয়ে ফালতু কথা আল্লাহ সোমান আল্লাহ তালা কাছে তাদেরকে রিজিক দেওয়া হয় থাকে সুতরাং কি রিজিক কিভাবে আল্লাহ সুমানতলা দেন টুকু আমরা বিশ্বাস করি এবং আয়াত হাকিকতটা কি এই সম্পর্কে আমাদের জানা নেই সুতরাং এর হাকিকতটা নিয়ে আপনার আমার ক্রেয়াস করার আন্দাজ করার অথবা অনুমান করে সাব্যস্ত করার কোন সুযোগ ইস্তার মধ্যে নেই কোন সুযোগ ইস্তার মধ্যে নেই তাহলে এখানে যে কথাটি বলতেছিলাম সেটা হল এই আল্লাহ সোবানোর কোরআনের এটি সাব্যস্ত হয়েছে কিন্তু এই বাস্তবতার পরে যে আল্লাহ রাসুল সাল্লাম যখন রসুল সাল্লাহ চাষা কাছে আমি কি জবাব দেব সে যদি আমাকে হামজা আবনী আব্দুল মুখে প্রশ্ন করে আমি কি বলব এবং রসুল ইসলামেদেরকে সবাইকে ঠিক যেখানে তাদের শাহাদ হয়েছে সেখানে দাফন করে এসেছেন এটাই দলিল যে তাদের মৃত্যু হয়েছে কিন্তু মৃত্যু হয়েছে এবং মৃত্যুর পরে বারজাখ হায়াতে তারা চলে গেছে। বারজাখী হায়াতের মধ্যে তাদের এই হায়াতটাকে আল্লাহ সোভান হয়ে তারা একটু স্পেশালাইজড একটু বিশেষত দিয়েছেন সেই বিশেষতার কথা কোরআনের মাধ্যমে সাব্যস্ত হয়েছে আমি আর সব দিন দিকে যেতে চাই না বুঝতে পেরেছেন এটা বলতে চাচ্ছি যে এদের হায়াত এবং রিজিক এর বিষয়টি হায়াতটাও বিশেষভাবে সাব্যস্ত হয়েছে রিজিক এর বিশেষভাবে সাব্যস্ত হয়েছে কিন্তু এটি বার্জাকি জীবনে একটা বিশেষত্ব বারজাকি জীবনের মধ্যে শহীদদের একটা বিশেষত্ব শহীদদের পরবর্তীতে নবী এবং রিসুলদের ব্যাপারে কি সাব্যস্ত হয়েছে শহীদদের এই মাছ আলার ব্যাপারে আমার বিশ্বাস প্রায় ঐক্যমতেই মানে অধিকাংশ ওলামাইক্রামের ঐক্যমতেই এটি সাব্যস্ত হয়েছে যেহেতু রসুল্লাহ সাল্লাহ ইসলাম তাদের পরবর্তী জীবনের কথাগুলো এভাবে স্পষ্ট করেছেন যে তারা যার মধ্যে কিভাবে বিচরণ করে থাকে ধরেছেন তাই এটি প্রায় উন্মাতের ঐক্যমত হয়েছে তাদের এই জীবনটি একটি স্পেশাল একটি বিশেষ জীবন আর যে জীবনের হাকিকত সম্পর্কে কেউ কিছু জানে না বাস্তব কথা হচ্ছে এই হাকিকত সম্পর্কে কেউ কিছু জানে না এবং এই কথা বাস্তব যে সমস্ত ওলামায় ক্রামের ঐক্যমতে এটি বাড়্ত জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ কিছুই না প্রার্থী জীবনের কিছুই সেখানে মানে আপনি চিন্তা করতে পারবেন অথবা এর সাথে কোন সম্পর্ক নেই সামঞ্জস্যতা নেই নবী এবং রসুলদের ব্যাপারে আবু ইয়ার আল মুসরি রহমতুল্লাহ তার মুস্তাদের মধ্যে একটি আদিশ বর্ণনা করেছেন মারিক রাজিয়াল থেকে এই আদেশটি হচ্ছে আমি আপনাদের আজকের আলোচনা শুরুতে বলেছিলাম এই হাদিসটি যেটি আবু ইয়ালাম রহমতুল্লাহ বর্ণা করেছেন এই হাদিসের সনদের বিষয় নিয়ে ওলামায় ক্যারামের মধ্যে দীর্ঘ এবং বিস্তর আলোচনা রয়েছে হাদিসের বর্ণাকারীদের মধ্যে দুইজনই বিতর্কিত মানে বর্ণাকারী রয়েছে এই ব্যক্তি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে হাজাজ এটি বিতর্কিত এবং মাত্র বর্ণাকারী তার মুস্তাদের মধ্যে ওয়াহাম এই পরিভাষাগুলো আপনারা হয়তো ভালো করে আত্ম করতে পারবেন না এগুলো হাদিসের পরিভাষা বুঝতে পেরেছেন খুব সংক্ষেপ মানে যতটুকু বুঝা যায় ততটুকু বলার চেষ্টা করি সেটা হচ্ছে ভুল হয়ে গিয়েছে মানে শুদ্ধ হচ্ছে এটি মধ্যে সোয়াদ সারাও আরো বিতর্কিত ব্যক্তি রয়েছে এই হাদিসের মধ্যে হাজার দীর্ঘদিন পর্যন্ত শেখ নাসুদ্দিন আলবানি মহমদুল্লাহ এই হাদিসটা নিয়ে মোতারাদ্দেদ ছিলেন মোতারাদ্দেদ পর্যন্ত মানে কনফিউশনের মধ্যে ছিলেন যে এটা আদৌ কি সহি হবে এই মানে বিতর্কিত শেখ নাসিদ জালানি ছিলেন সনদকে একসাথ করলে যেটা বোঝা যায় যে এর বর্ণনা শুদ্ধ নয়ের মূল বক্তব্যের সাথে বা হাদিজের মূল কনসেপ্টের সাথে মূলত সাংঘর্ষিক আর যদি সমস্ত সনদকে একসাথ করা যায় তাহলে দেখা যাবে যে সনদের বিতর্কিত ব্যক্তি তারপরে সর্বশেষ সময় শেখ নাসিদি আহল আহিসের মধ্যে নেই যদি হাদিসটাকে সহিদটাকে যদি সহিব্যটা আমরা বললাম আবু ইহাম মুসি রহমতুল্লাহাকি তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন যদি হাদিস থেকে সহি ধরা হয় যেটি বর্ণনা করা হয়েছে তাহলে এর হায়াত যেটি ওই বারজাকি জীবনের যে হায়াত রয়েছে এই হায়াতের মধ্যে আল্লাহবুল্লাহমিন এমন বিশেষত্ব দিয়েছেন যে বিশেষত্ব সম্পর্কে আমরা কিছুই জানি নাহি মিসুল তারা তাদের কবরের মধ্যে রয়েছে এবং কবরের মধ্যে ক্রেয়াজ করার কোন সুযোগ নেই যেহেতু দুনিয়ার এই জীবনের সাথে ওই বার্জাখী জীবনকে ক্রিয়াজ করার সামান্যতম কোন সুযোগ নেই তাহলে এখানে আমাকে এটার বিশ্বাস করতে হবে যে তারা সলাত করতেছেন এই সলাদ সেটা দোয়াও হতে পারে সেটা আল্লাহর কাছে ইস্তেফার হতে পারে আল্লাহ কামনা হাকিগত সম্পর্কে হাকিগত জিন্দগির হাকি কত সম্পর্কে আমরা কিছুই জানি না কিন্তু একটি জিনিস স্পষ্ট সেটা হচ্ছে এই তাদের এই হায়াতটুকু কিন্তু মৃত্যুর পরের হায়াত এটি দুনিয়ার জীবনের সাথে এর কোন সামান্যতম কিনে সামঞ্জস্য সামঞ্জস্যতা নেই প্রায় ঐক্যমতে সাব্যস্ত হয়েছে শুধুমাত্র এই মাসালামদের খুব বেশি দিমত নেই সুনার অনসাই এই মধ্যে দ্বিমত পোষণ করেন নেই যারা হাদিসকে সহি করেন নাই মানে হাদিসটাকে সহি হিসেবে মেনে নেন নাই তারাই কেবল মাত্র এই মাসালার মধ্যে দিমত পোষণ করেছেন তারা মনে করেছেন যে না এটা শুদ্ধ নয় তারা সবাই বলেছেন যে এটা নবী এবং রসুলদের জন্য একটা স্পেশাল হায়াত স্পেশাল জীবন সাব্যস্ত হয়েছে যে স্পেশাল জীবন নবী এবং জন্য বিশেষভাবে খাস আল্লাহ তা আর কেউ জানেন না আচ্ছা এখন এই পয়েন্টে তাহলে বোঝা গেল যে খুব বেশি দিমত নেই কারণ এই পয়েন্টের মধ্যে আপনি কবর উচারীদের কথা বলেন অথবা সুফিদের কথা বলেন অথবা দিবন্দীদের কথা বলেন যাদের কথাই বলেন না কেন মানে সবাই মূলত এই পয়েন্টের মধ্যে প্রায় একই কথাই তারা এই হাদিসটাকে সহিবাদী আকিদায় যারা বিশ্বাসী এদের অধিকাংশ এই হাদিসটাকে খুব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 এর কোনও নেই যেমনি ভাবে সেটা হল নবী এবং সুন্দর হায়ারটা এটি কি হায়ার দুনিয়া দুনিয়ার জীবনের মতো তারা কি কবরের মধ্যে দুনিয়ার জীবনের মত জীবনযাপন করতেছেন তারপরে কবরের মধ্যে খাবার দাবার খাচ্ছেন কবরের মধ্যে ঘুমাচ্ছেন কবরের মধ্যে করতেছেন তারা স্ত্রী সহবাস করতেছেন জীবনের মতো জীবনযাপন করতেছেন কিনা না নবী বঙ্গ রেসুলগ বুঝতে পেরেছেন এটি এই মাস আলা নিয়ে সুন্নার অনুসারী আলু সুলগড় জামাত এবং সুভি দর্শনে বিশ্বাসী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 পার্থিব জীবনে তারা যেভাবে জীবিত ছিলেন ঠিক কবরের মধ্যেও বরজখের মধ্যেও তারা সেভাবে জীবিত আছেন এটি একদল বিশেষ করে দেবন্দী ওলামাই কামের মধ্যে দেবন্দী ওলামাই ক্যামের অধিকাংশ ওলামাই কালাম এই আকৃদা বিশ্বাস এখনো হয়তো প্রশ্ন করতে পারেন অনেকে জানার জন্য যে মানে এই আকৃদা বিশ্বাসে আপনি কিসের ভিত্তিতে বলছেন আপনি কি তাদের অন্তর ফেটে দেখছেন কিনা আমি অন্তর ফেটে দেখিনি তাদের কিতাব এর সাহেব তাদের যে বক্তব্য বই গুলো রয়েছে সেগুলো সাক্ষী বুঝতে পেরেছেন না আজকে তাদেরকে এটি প্রমাণ করতে হবে বা এটা বলতে হবে যে না আমরা এই আকৃদা বিশ্বাস করি না কিতাবগুলো আমাদের উঠাই নিই মার্কেট থেকে তাহলে মেহরবানি করে এই কিতাবগুলো উঠিয়ে নেন কারণ এই কিতাবগুলো আপনাদের জন্য সমস্যা আপনাদের আকৃদা যদি এটি হয় যদি হয় যে না এটি আগে যে আলোচনা করলাম যে ব্যাপারে এবং দিয়েছেন। যদি সেটা হয় থাকে তাহলে তো এখতেলাভ নেই তাহলে আপনাদের এই আকিদার বই এগুলো আপনাদেরকে গুটিয়ে নিতে হবে এবং আপনাদের স্পেশাল আকিদার বই শুদ্ধ আকিদার বই সেটা আপনাদের কি করতে হবে মানুষের কাছে পেশ করতে হবে যেখানে এই বইগুলোর মধ্যে আপনাদের ভুল আছে অথবা কি প্রমাণ করতে হবে যে না আমাদের আকৃদা হচ্ছে এই কিন্তু আপনাদের বই আপনাদের ক্লাস আপনাদের পড়া আপনাদের বায়ান আপনাদের কিচ্ছা কাহিনী সবকিছু যদি এটি প্রমাণ করে যে আপনারা এই বিশ্বাস করেন যে নবী বঙ্গ রুলগণ কবরের মধ্যে একেবারে পার্থিব জীবনে যেভাবে জীবিত ছিলেন সেভাবে জীবিত আর অথচ আপনারা যখন আলোচনা করবেন তখন আপনারা বলবেন যে না সি যাদের মতো তাক করবেন সি যাদের মতো একটা ইয়া করি বলবেন আকিদা এটা নয় না আমাদের আকিদা তো এমন এমন তাহলে কিন্তু এটি একটা বড় ধরনের বিভ্রাট এবং এই বিভ্রান্তির মধ্যে আপনারা আছেন এটি আপনাদেরকে সতর্ক হতে হবে অত্যন্ত বিনয়ের সাথে আমি আরজ করব তাদের কাছে যে এটি আপনারা সংশোধন করে নেন সংশোধনের মধ্যেই তো আসলে আমাদের না জাত এবং যদি দিমত না হয় থেকে তাহলে তো আলোচনা করব সেগুলো থেকে আমি তাদের আকিদার মূল কিতাবগুলোর মধ্যে যে বক্তব্যগুলো আছে এটি এজন্য বলবো যে কারণ তাদের মধ্যে কেউ কেউ এই বিভ্রান্ত বিভ্রান্তি মানুষের মধ্যেই অথবা মাস পিপলের মধ্যে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 নাকি আপনাদের আঁকিদাই নেই আপনি এটা বলেন যে না আমাদের কোনো আঁকিদাই নেই কিন্তু আপনারা যখন এই ধরনের একটা মুখোমুখি হবেন যখন কোরআন এবং হাদিসের দলিলের মুখোমুখি হবেন তখন আপনারা চাল চাচুরি করে চালাকি করে বুদ্ধি করে আপনারা বলেন এটা আমাদের আকিদা নয় তা এটা তো গলত কথা এটি গলত বক্তব্য আপনার স্পষ্ট করতে হবে যে না আমাদের এটা হচ্ছে আকিদার বই অথবা এটা বলতে হবে না আমাদের কোনো আঁকি নেই কিন্তু আকিদা যদি থেকে যায় থাকে তাহলে অবশ্যই আকিদার কোন বই থেকে আপনাদের রেফারেন্স সেই রেফারেন্স বই আমাদের কাছে দেন তাহলে আমরা বুঝতে পারব যে না এটা হচ্ছে আপনাদের আকিদা যেমন আসুন প্রথম যে বইটি আল মোহান্ন এটি একেবারে স্পষ্ট বই আকিদার মধ্যে দেবন্দী আলমদের মধ্যে নির্ভরযোগ্য যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তাদের লিখা আল মোহান্ন আল মোহান্ন এই বইটি আকিদার মধ্যে খুবই নির্ভরযোগ্য বই কাজী মাজাহ হোসেন দেবন্দী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 এরপর বলতেছেন তারা জিয়ারত সালাম শুনতে পায় আরে বাবা কোথেকে বললেন কোথেকে এটা বললেন কবরের কাছে না যে এই যে মাটি দেখতেছেন ওর বাবা সাড়ে হাত মাটি এরপরে উপর দি বিশাল দেয়াল এই বিশাল দেয়াল আর মাটি ওই শুনার ক্ষেত্রে কোন প্রতিবন্ধক হয় না হয়তাম জীবিত দশায় তো দূর থেকে কিছুই শুনেন নাই জীবন দশায় শুনেন নাই কিভাবে আপনি আকিদা পোষণ করেন কি কে বলছে আপনাকে আকিদার কথা কত্থ এটা তৈরি করলেন জীবিত অবস্থায় পিছনে কথা বলেছে ইহুদিরা ষড়যন্ত্র করতেছে আল্লাহ রসুলের পর যখন বোন করা আপনাদের জানা আছে বোন করা যায় গেলেন যে পাথর মেয়ের উপর থেকে আল্লাহ রসুল হত্যা করা হবে আমি দূর থেকে এসে বললেন আসমান থেকে এসে বললেন যে আপনি সবাই সেখান থেকে তো এই সিদ্ধান্ত পারলেন না বলে যে তোমরা কি আমি তো শুনে গেছি সব আল্লাহ রাসুল ইসলামের কাছে এসে মহিলা তার স্বামী অথচ আপনি বলতেছেন যে মানে এই মাটি সাহাতিন মাটি তারপরে এই যে দিকে দেয়াল এগুলো কোনটাই প্রতিবন্ধক না শুনার জন্য এগুলো সারা শুনে যায় শুনতে পারেন এরপরে বলতেছেন আরো ক্ষতির কথা আলমাতমত হয়েছে এই ধরনের ইজমা দাবি করা এটি আদৌ শুদ্ধ নয় বরং একটু খেয়াল করে লিখা ভালো একটু খেয়াল করে বক্তব্য দেওয়া ভালো আসুন দ্বিতীয় বক্তব্যটি খলিহমদার তিনি তার এক প্রশ্নের জবাবের মধ্যে দিয়েছেন সে বক্তব্য এখানে আবার পুরো উম্মের কথা বলেন নাই এটা একটা ভালো কাজ করেছেন এতটুকু ইনসাফ করে বক্তব্য দিয়েছেন তিনি তার পবিত্র কবরের মধ্যে জীবিত ও হাইয়া তুহু দুনিয়া মিন এ তকলিফা খেয়াল রাখেন যদি তিনি দুনিয়ার জীবনের মতো জীবনযাপন করে তাহলে অবশ্যই তিনি কোন ধরনের তাকলিফ ছাড়া আপনি কোথায় মানে ইস্তেহাত করে বের করছেন নিজের দেন দানের মতো কথা বলতেছেন গাই তাকলিফ যদি হয় অবশ্যই এটি বিশেষভাবে নবী সাল্লাহামের জন্য বিশেষতুল্লাহ আলাইহিম ওয়া সুহাদা এবং সমস্ত নবীর জন্য এবং শহীদদের জন্য এরপর তিনি আবার করতেছেন স্পষ্ট করতেছেন এই জীবনটি নয় তাহলে মানে জীবিত তিনি বলতেছেন এই বই আপনাকে মার্কেট থেকে বইগুলো উঠাই নেন এবং এটা বলে দিন আপনারা যে এগুলো আমাদের আকিদা নয় এটা আমাদের আকাবের যারা রয়েছেন আমাদের মাসায়ের যারা রয়েছেন তারা ভুল করেছেন তাদের ভুল বক্তব্য ভুল সবগুলো আপনাকে উঠাইতে হবে উঠিয়ে নিতে হবে তাদের স্পেশালিটি যে এটি আল্লাহ হাবুল আলমিন বিশেষভাবে উল্লেখ করেছেন সেটা আমরা বলেছি কিন্তু এটি একেবারে সত্য কথা যেহেতু মৃত্যুর পরে তাদের জন্য আর কোন কিছে এটা সবার জন্য এটি সমস্ত মোহামিনের জন্য এই সমস্ত মুমিনদের জন্য সাধারণ মানুষের জন্য কিতাব লিখেছেন বৈহাকি রহমতুল্লাহ একটি কিতাব লিখেছেন দুটি কিতাবই খুবই নির্ভরযোগ্য কিন্তু দুটি কিতাবের মধ্যেই আকিদাগত ভুল রয়েছে ভুল রয়েছে কারণ হলো কি নির্ভর করা হয়েছে যে সমস্ত আীবনের সাথে সম্পৃক্ত যদি এমনটি হতো রসুল্লাহ সাল্লা ইসলাম এই দিক নির্দেশনা না করে এমনি এভাবে একটা রেখে রেখে গিয়ে যেতেন এটা আমি বিশ্বাস করি না এটা হতে পারে না তাই এ বিষয় নিয়ে তারা বক্তব্য দিয়েছেন কিন্তু বক্তব্য গুলো মূল হ্যাঁ আরেকটা প্রোগ্রাম আছে না এই বক্তব্যের উপর মূল গন্তব্য আমরা বুঝতে পারবো না আসলে আলোচনা আমাদের শেষ হয়নি আমাদের প্রোগ্রাম রয়েছে আরেকটা ঠিক আছে তাহলে এখন তো শেষ করতে হবে আচ্ছা আমরা ইনশা আল্লাহ এখন আমরা প্রথম মাসে প্রথম বিষয় নিয়ে আমরা আলোচনা করছি সেটা হল বিষয়ে আমরা আলোচনা করছি আমি যে বিষয়টি যদি নবী এবং রসুলদের এই জিন্দিক এই জীবন বারজাকি জীবন হিসেবে ধরে নেওয়া হয় তাকে বার্জাকি জীবন সকলের জন্য অবধারিত হায়াত এবং শের হায়াতের যে বক্তব্য দেয়া হয়েছে সেটা হচ্ছে এমন একটি স্পেশাল বিষয় যার হাকিৎ সম্পর্কে আল্লাহ তারা আর কেউ জানেন না এটি তাদের জন্য একটা বিশেষ মর্যাদা বুঝতে পেরেছেন পার্থিব জীবনে তাদের যে মর্যাদা ছিল সেই মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি মর্যাদা যেটা আল্লাহ সুবান করে যে তাদের জন্য পার্থীব জীবনের যে হায়াত রয়েছে এই হায়াত সাব্যস্ত করা অথবা এই বক্তব্য দেওয়া যে হায়াতুল নবী যে নবী সাল্লাবুল ইসলাম তার কবরের মধ্যে দুনিয়ার মতো জীবিত আছেন ফলে নবী সাল্লাহ ইসলাম স্ত্রীদের বিয়ে করা যায় মিরাজ বন্টন করা এটি সুননার সাথে সাংঘর্ষিক কারণ সুন্না এবং জামা এই দুটি আপনাকে জানতে হবে রসুল্লাহ সুন্নার মধ্যে এই আকিদা কখনো আসেনি যে রসুল সোল্লা ইসলাম বলেছেন ठीक तुम्हारा दुनिया मध्य जो भी जीवित थकबो ए बक्तव्य आसें जीवन असोल्लामी साल्लम सुन्नर मध्यम सब्यस्त होर जम य प्रमाण कर রসুল সালাম সাহাবিরা আদৌ রেসুল সালিন্ত কালের পর থেকে আরম্ভ করে আজকের দিন পর্যন্ত সুনার ও সেরে কেউ রেসুলের কাছে কবরে গিয়ে একথা বলেনি হে আলদার সাল্লাহর ইসলাম আপনি কবরের মধ্যে বসে আছেন অথচ আমরা এত কঠিন অবস্থার মধ্যে আছি আজকে হুসিরা একদিকে আমাদেরকে মেরে ফেলতেছে একদিকে শিয়ালা আমাদেরকে মেরে ফেলতেছে একদিকে ইরাতে ইরাকে আই একটা বিশাল সন্ত্রাস চলতেছে সারা পৃথিবীতে মুসলমানরা আজকে নির্যাতিত হচ্ছে মুসলমানদের উপর অত্যাচারে লোলা চালানো হচ্ছে অথচ আপনি কবরের মধ্যে বসে আছেন আপনি মধ্যে এই নামে এই লেবাস দিয়ে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের এই হাদিস দিয়ে যে হাদিসটি আমি বলেছি বিতর্কিত এই হাদিস সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করবো মনে করেছে কিন্তু সময় হয়নি এই হাদিস দি আর এই লেবাস দিয়ে সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না মেহরবানি করে নিজেদের আকিতাকে সংশোধন করে নিন অথবা নিজেদের কিতাব যেগুলো আছে সেগুলোকে সংশোধন করে নিন তাহলে হয়তো আমরা নিজেরাও হেদায়তের আরো লাভ করতে পারব সুনার অনুসারী হতে পারব সুনার অনুসারীরা যখন এই এই সমস্ত মাস আলার ব্যাপারে সূন্যার মুখোমুখি হয় তখন তারা আবুল তাবুল বকা শুরু করে এবং তাদের বক্তব্য হয় এমনভাবে যে তারা শিয়াদের মতো তকিয়া করে আস্তে আস্তে ডান বাম করে বাস কেটে যাওয়ার জন্য চেষ্টা করে এগুলো উচিত না আকিদার বই স্পষ্ট আপনাদের যদি থাকে তাহলে আকিদার বইগুলো যেগুলো আপনাদের আছে আকাবেলদের লেখা সেটাই আপনাদের আকিদার বই এক্ষেত্রে আপনাদেরকে অনুরোধ করবো যে ধরনের আচরণ না করাই উচিত বরং নিজেদের সংশোধন করা উচিত সংশোধনের সংশোধনের মধ্যেই আমাদের মূলত জাত সংশোধনের মধ্যেই আমাদের হৃদয়েত আমি সংশোধিত হয়ে গেল মানে গোটা উম্মাদ সংশোধিত হয়ে যাবে আর কেন আমি প্রবৃত্তির অনুসারী হব কোন কারণে যদি আকাবের মধ্যে আমি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করব বরং বলবো যে না এটা ভুল হয়ে গিয়েছে সংশোধ শুদ্ধ হচ্ছে এটি পরিশুদ্ধ আকিদার দিকে আসুন আজকে আলোচনা করার সময় পেলাম না